بسم الله الرحمن الرحيم لون أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا, وعمل صالحاً وقال إنني من المسلمين حسنا لكم يا بفر لكم من يومكم من ورسوله فقد فاج فوض عظيمة أما بعد فإن أستقى الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم من الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشعك بعبادة ربه أحدا وقال سبحانه وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله أولاي ولا إله أولا ومن يضلل الله فلن تجد له سبيلا জন্য মুসলিম করে সৃষ্টি করেছেন এবং বিশুদ্ধের জন্য একক হেদায়তের বিশারি হিসেবে পাঠিয়েছিলেন যার আদর্শের মধ্যেই রয়েছে মানবতার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু লোক দেখানো এক বাদ সম্পর্কিত লোক দেখানো একবার জিকির করছে কেন মানুষ দেখে তাকে বুজুর্গ বলবে পাগড়ি একখান লাগিয়ে পড়ছে কেন মানুষ তাকে বলে তাই বুজুর্গ বলে তাই ख रिया, रिया रिया शब्धे अर्थ हम देखा देखान देखा देखान रिया शब्द सर अर्थ हम কোন আবাদত যা আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হওয়ার কথা তা সন্তুষ্টির জন্য কে দেখাচ্ছে কোনো আবাদত যা নিবেদিত হওয়ার কথা ছিল কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য নিবেদিত হওয়ার কথা ছিল আল্লাহর জন্যই নিবেদিত হবে সেই আবাদতটা गायरुल्लाह के देखार्ला केवेदन गलादान पवारे बस निवेदन कर गायरुल्लाह के देखा गायरुल्लाह प्रतिदान पा चेषा कर সন্তুষ্ট করতে যাচ্ছে মানুষের এবাদত দেখে মানুষ সন্তুষ্ট হয়ে যায় না মাসা আল্লাহ সেটা দাঁড়িয়ে আছে ও আমার ওদের করতে পারে না ও করতে পারে না ও দিনই জীবন যাপন করতেছে করতেছে আল্লাহ ছেলে কত ভালো কত ভালো ও নিয়েও মৃত চিল্লা মারতেছে মার্শাল মেহনতর সাথে কত জড়িত কত ভালো যত চিল্লা তত আমি সন্তুষ্ট যত চিল্লা বুজুর্গের তত কাছাকাছি যাওয়া যত চিল্লা মারবেন তত বেশি আকাবিরের কাছে যাবেন চিল্লা মারতে থাকেন যত বেশি পাগলের মতো কাপড় চোপড় খুলে লাফালাফি করে ইল্লা জিকির করবেন পীর তত বেশি সন্তুষ্ট হয়ে আপনাকে রাখতে হবে সন্তুষ্ট যত বেশি মানুষকে দেখায় দেখিয়ে কাজ করবেন তত বেশি মানুষ সন্তুষ্ট হবে কিছু কিছু তরিকার লোকজন আসার যেমন ইসলামী আন্দোলনের জন্য যারা কাজ করছে যত বেশি নিবেদিত প্রাণ হচ্ছে বথ তত বেশি সন্তুষ্ট হচ্ছেন সন্তুষ্ট হয়ে তাকে উপর থেকে তুলে নিচ্ছেন বতের সন্তুষ্টি জন্য জীবন বিলীন করছে কারাগারে যাচ্ছে এটা করছে সেটা করছে তার সন্তুষ্টি দ্বিতীয়ত এর থেকে কারণ ওইখানে মালিক কর্মচারী সবই হচ্ছে নামাজি পাশ আদায় করতে হবে যতক্ষণ অফিসে থাকবে প্রত্যেকটা অফিসে যদি সাথে মসজিদ থাকে তাহলে মাসিদি জন্য ব্যবস্থা আছে প্রত্যেকটা অফিসে পুলিশ স্টেশনগুলোতে যদি মসজিদ বানানোর চিন্তা করবে কি অবস্থা গত পনেরো ষোলো ইসলাম মিরপুর নামাজের একটা জায়গা আছে জায়গা নয় আসুন চিন্তায় নামাজের একটা জায়গা আছে লেখা আছে নামাজের স্থান হ্যাঁ দেখা খুব খুশি লাগলো জায়গাটা দেখে নামাজের স্থান এটা লেখা দেখে মনে করলাম আল্লাহ আলহামদুলিল্লাহ একটু একটু উন্নতি হচ্ছে নামাজের জায়গা তারা নামাজ পড়ে ও মা গিয়া দেখি সিগারেটের পাথা দেওয়া ভরা পুরান আমাদের জায়গা তালা তো আছে মনে করলাম যে মার্শাল্লাহ এটা একটা ভালো জায়গা আছে মাঝে মাঝে আমাদের বক্তে চলে আসে দু চার মিনিট করে কথাবার্তা বলা যাবে প্রশাসনের গিয়ে দেখি যে অবস্থা সিগারেটের পাথা এটা দেখতে পাবেন সৌদি আরবে আমরা এটা দেখে এসেছি যেই কর্মচারী একটু ভালো তলাত আদায় করে একটু ভালো রকম এমনি চলে ভালো কাজের দিকে থাকে মালিকরা তাদেরকে খুব আদর করে খুব আদর করে দিন জীবন যেমন যারা করে খুব আদর করে এই সুযোগটাকে কাজে লাগায় ওখানকার বানানটা ও পাঁচ রক্তের জায়গায় চার রক্তই পড়ে না কিন্তু জোহরের সময় এসে বসের পাশে ও লম্বা সময় দাঁড়িয়ে আছে ও সেটা যাই না রুকুতে যাই না অথচ ওকে যদি আপনি জিজ্ঞেস করেন সুরা ফাতেয়া বলতে কষ্ট হয়ে যাবে সুরা ফাতে বলতেই কষ্ট হয়ে যাবে জানেই না কিছু দাঁড়াই আছে তো আছে আছে তো আছে বস দেখ বসের সামনে এসে লম্বা সময় চলাফলাই করছে এটা মানুষ ভালো মানুষ আপনি খুঁজবেন কোথায় মাস্তুলে গিয়ে এই সমাজে যদি ভালো মানুষ আপনি খুঁজতে চান কোথায় গিয়ে খুঁজতে পারবেন মাস গেলে সমাজে আপনি হেঁটে হেঁটে আর এখন ভালো মানুষ খুঁজে বলাটা করবেন বিড়ি খায় আর আড্ডা মারে প্রধান মুক্তি সাহেবরা কেন বললাম এটা ওই মুক্তি উদ্দেশ্য না ওইখানে গিয়ে আপনি দিনের একটা বিষয় আল্লাহ সম্পর্কে একটা বিষয় আপনি খানিকটু তুলে ধরেন যে দশটা লোক আড্ডা মারতে দোকানে আল্লাহ সম্পর্কে ছোট্ট একটা কথা বলে আপনি চুপ করে বসে থাকেন দেখবেন এইভাবে দেখতে কত কথা হচ্ছে আপনারা শুনবেন দেশের প্রধান প্রধান মুক্তি দ্বিতীয়ত দেশের প্রধান ডাক্তাররা ওইভাবে আড্ডা মারে ওইখানে কি আপনি মাথা ঘুরে একটুখানি দেখবেন একজন আপনার চামড়া স্যান্ডেল লাইনের নাকের মধ্যে বাড়ি মারবে মানে অজ্ঞান করতে চান অজ্ঞান হয়ে কত ডাক্তার এই দেশের ডাক্তার আপনি যদি দেশে ভালো মানুষ খুঁজতে চান তাহলে সন্ন্যার জ্ঞান দিয়েছে এই কোরআন সন্নার আলোকে মস্তি দিকে খুঁজতে পারবেন যে কোন লোকটা কোরআন এবং শহীদ অনুযায়ী করতেছে ওকে খুঁজবেন খুঁজতে গিয়ে দেখবেন যে মাসা আল্লাহ কোনোটা সোনানি ব্যাংক কোনটা জনতা ব্যাংক কোনটা হচ্ছে কোনটা হচ্ছে পায়খানার ভালো কোনটা বলেন কাটাটা শুকনাটা হ্যাঁ পাতলাটা কোনটা পুরোটাই পায়খানা না পায়খানা ভালো আছে পায়খানা ভালো কেন খুঁজবেন কোনটা গ্রাম বেশি কোনটা গ্রাম কম তাই মন্দের ভালো বলতে কিছু নাই এদেশের মৌলভীরা এই ভালো অথবা এটা চলবে অসম্ভব কথা মন্দের কোনো ভালো নয় ইসলাম হয় না হয় কোনোদিন ঠিক নয় কোনোদিন সত্য নয় এ কথা বিলকুল ঠিক না হয় ভালো আর না হয় খারাপ যার হাত হাকাল বাপের হয় সত্য আর না হয় তো এরপরে যে আসবে তার লোক মসজিদগুলো এখন আটটা দশটা ভাগে বিভক্ত বেশি দূরে যাওয়ার যাওয়ার দোকানে এখানে বায়তুলপাড়া মসজিদ এখানে যাবেন গেলে দেখবেন যে কত ভাগে বিভক্ত কত ভাগে বিভক্ত ইমাম যেটা এসছে এটা হচ্ছে গ্রেলরি তরিকার মুহাজিনটা হচ্ছে চর্মায় খাদেন হচ্ছে শর্ষী নাক ইমাম তিনজন তিন তরিকার আছে ওরে আমরা জানাজার সময় লাশ নিয়ে যাইতে দেখি রাজা সাথে সাথে যাচ্ছে আর অবস্থানে গিয়ে উপস্থিত ফেলছে ঈদের সালাপের পরে ওরা দেখি মসজিদের কেটে সবার সাথে গোলাগুলি করতেছে ওর বিষয় ওরে আমরা পরীক্ষা করছি আমি নিজে ও লাশ যখন নিয়ে আসে তখন লোকজনদের সাথে আইসা লাশটাতে যা যা শেষের দিকে আগেই সাড়ে আটটা উঠে লাশটা আগে ধরে বলছে ও যা যা যায়নি ঈদের সময় একই অবস্থা বাচ্চাদেরকে আওয়াজ পায় যে কখন খুঁদ শেষ হচ্ছে এই দোয়া করতে ঈদের সময় দোয়া একটু বড় হয় তার কারণ সময় সবচেয়ে বড় কালেকশন হয় কয়েকটা আলাপ কেউ সাতনী কেউ শর্ষী না কেউ চর্ম নাই কেউ তবলি হ্যাঁ এক একজন এক এক গ্রুপে মসজিদের পরে এখানে দেখবেন পাঁচটা খন্ডে মানুষ বসে আছে এখানে গ্রুপ এখানে গ্রুপ ওখানে গ্রুপ আর ইমাম পাওয়াটাই হচ্ছে সভাপতি ইসলামের যুগে যুগে ভালো মানুষ খুঁজে পাওয়া যেত মসজিদে গিয়ে কে ভালো মেহমানদারি করে এটা মসজিদে গেলে খুঁজে পাওয়া যায় কে মানুষের সেবা শশ্রূষা করে এটা মসজিদে গেলে খুঁজে পাওয়া যেত যে এই সমাজের সব কথা বলে মসজিদে গেলে খুঁজে পাওয়া যেত এই সমাজে সবচেয়ে ভালো মানুষ তারা মসজিদে গেলে খুঁজে পাওয়া যেত আর এখন এর অবস্থা হচ্ছে বিপরীত তারপরে খালিল্লাহ এখন পর্যন্ত ভালো মানুষ গুলোকে মসজিদে কিছু কিছু হলেও পাওয়া যাচ্ছে তো এর প্রতিদান নিতে যাচ্ছে আমলটার প্রতিদান নিতে যাচ্ছে মানুষের থেকে কেমন আপনি আমল করার কারণে সে আপনার প্রশংসা জ্ঞাপন করছে এটা শুনে আপনার কাছে খুব ভালো লাগছে স্যার আপনি প্রতিদান পেয়ে গেছেন দুনিয়াতে না ছেলে মাসা আল্লাহ ভাইজানে দেখছো কণ্ঠটা কি কি সুন্দরভাবে ওয়াজ করে সামনেই বলতে স্যার মাসা আল্লাহ কুমিল্লায় গেছিলাম কুমিল্লার মানুষ লাহানের পাগল লহান বুঝেন লহান বুঝেন না সুর কয়ে দেখছো কী রে বেড়াবে লহানটা কি সুন্দর কি সুন্দর সুর করে ওয়াজ করতেছে ওদের সারা জীবন মিথ্যা কথা বলে বেড়াচ্ছে ওয়াজের নামে ওটা খবর নয় লাহান ওই এলাকায় আপনি আলোচনা করতে যাবেন কথাই না শুনবেন্লাখালী অঞ্চলে কি হচ্ছে দুনিয়াতেই যাচ্ছে মানুষের অথবা এবাদত করার কারণে মানুষ তাকে চাকরি বাকরির দিকে পদোন্নতি দিচ্ছে আর সেও এইটাকে কাজে লাগাচ্ছে এটাকেও সে কাজেই লাগাচ্ছে কাজে আগে তার থেকে প্রতিদান নিতে চেষ্টা করছে প্রতিদান সে নিয়ে নিচ্ছে বলতে পারলে এখন পুরস্কার না देख मानस प्रतिदान ने मानस मानसुष्ट कर बात पड़े সুরা সাথে আর সুরা এক্লাস দিয়ে শেষ করে ফেলেন কিন্তু যখন এসে সালাদ জামাতের সাথে এসে পড়াতে চেষ্টা করে তখন লম্বা ক্রেড়াত করছে লম্বা সময় ক্রাত করছে হচ্ছে লোক দেখানো এইগুলো হচ্ছে রিয়া এগুলো হচ্ছে রিয়া এই রিয়া দুই ধরনের একটা হচ্ছে কুপুরিমূলক রিয়া কুপুরিমূলক রিয়া मानुषर मध्य होते मानूष रोज যারা বলে আমরা আল্লামিনা করলেই সেটা এই দি জনতা নয় মাইকে শুনেন না মাঝে মাঝে ডাকে সংগ্রামে এইদি জনতা ওর খবরও নাই কাকে বলে ওই সবচাইতে বেশি তাও সেই নষ্ট করছে আমার না তারা মুমিন নয় কেন কেন মুমিন নয় আল্লাহ তারা ধোকা দেয় আল্লাহকে এবং মুমিনদেরকে আল্লাহকে এবং তারা মুমিনদেরকে ধোকা দেয় আল্লাহকে ধোকা দিতে চেষ্টা করে তারা মুমিনদেরকে তারা ধোকা দিতে চেষ্টা করে তাদের কাজ এটা একটা এবাদত করবে এবাদত করে ওরা মনে করছে যে আল্লাহকে আমি ধোকা দিয়ে ফেলছি আল্লাহ আমার আর জানা আমি তো করছি আল্লাহ এবার করছে ওই তিনটা কারণে অথবা মুমিনদেরকে ধোকা দেয় কেন মুহিনদের জামাতের মধ্যে ঢুকে যায় ঢুকে গিয়ে তাদেরকে ভাঙচুর সৃষ্টি করে ফেলে তাদেরকে বুঝাতে চেষ্টা করে তোমরা ভালো মানুষ খুঁজো এই তো আমি ভালো মানুষ আমি হত কত ভালো প্রতি বছরে তিন চিল্লা দে কত ভালো মানুষ আমি অথবা নেতা পুরা করি অথবা বছরে তিন দিন আমি ওখানে যাচ্ছি কত ভালো মানুষ আমি ব্যাধি রয়েছে এই ব্যাধি থাকার কারণে আল্লাহ তারা তাদের অন্তরটার মধ্যে ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন অসুস্থতা আরো বাড়িয়ে দিয়েছেন কেন কারণ হচ্ছে তারা দিতে চেষ্টা করে আল্লাহকে তখন তারা বলে এই লোকদের মতো করে ইমান আনো আনবো এরা তো হচ্ছে নিকৃষ্ট এরা হচ্ছে নিকৃষ্ট এদের মতো করে ইমান আনবো না এটা হতে পারে না এ হচ্ছে মুহিনদের বিষয় मुमिन रसुल्लायरा मुमिन जीवन जापन करतरा मुमिन सकल प्रकार कार्यकलाप चाल उद्देश्य डर मुमींदर क्षति करा अल्लाह रसुल्लाम के মোদিনার জীবনে হত্যার যতগুলো প্রচেষ্টা চালানো হয়েছে সবগুলো হত্যার প্রচেষ্টার মধ্যে এরাই ছিল মূল হোতা এরাই ছিল মূল হতা সবগুলো প্রচেষ্টার ক্ষেত্রে বদর সংগঠিত হয়েছে ওদের কারণে অবুধ সংগঠিত হয়েছে ওদের কারণে খাইবার সংগঠিত হয়েছে ওদের কারণে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে মোদিনার ভিতরে থেকে সবগুলো হচ্ছে ওদের কারণে ওদের কারণে আল্লাহামকে যতবার মুক্ত হত্যা করার চেষ্টা করা হয়েছে মোদিনা জীবনে কারণে আমাদের মধ্যে বিশাল বিচ্ছেদ সৃষ্টি করা হয়েছে ওদের কারণে আমাদের মধ্যে পরস্পর রক্তা রক্তি হয়েছে ওদের কারণে ওদের কারণে এই লোকগুলো মসজিদে এসে সালা আদায় এই লোকগুলো মুমিনদের সাথে এসে ইসলাম ইমানদার ইমান যাপন করতো আর বলতো আমরা তোমাদের সাথেই আছি পিছনে সাথে যা যা করা সবকিছু করতো কিন্তু বিচ্ছিন্ন করার জন্য প্রচেষ্টা চালাবে মুমিনদের সাথে থাকবে ক্ষতি করার জন্য প্রচেষ্টা চালাবে কুপুরিমূলক ক্রিয়া এরা হজর তালাতে এসে উপস্থিত হতো এদেরকে সাবিরা কেউ কিছু বলতেই পারতেন না চিনতেনি না জানতেনি না আল্লাহ সুলহান তিনি এই লোকগুলো যখন সলাতে এসে দেখাতো আল্লাহ সুলহান একশো ইলা বিয়াল্লিশ যখন তারা এসে দাঁড়ায় হচ্ছে না আর চাচ্ছিল না চাচ্ছিল না কিন্তু এসে দাঁড়িয়েছে কি উদ্দেশ্য ইউরাস উদ্দেশ্য হচ্ছে যাতে করে তাদেরকে মানুষ দেখে আল্লাহ এরা আল্লাহ করো না এরা করে না আল্লাহর স্মরণ এরা করে না আল্লাহ করুন আল্লাহরা আল্লাহ দিকে করে না এদের শাস্ত্রীরা কি এদের অবস্থানটা কি আল্লাহ বলছেন মুজাফাবিন এদের অবস্থাটা কি এরা হচ্ছে अनुसारी दिखे चाय समाज एक कथाई नौकाय पड़ा दिए नौकए चलते चाय तस्वेदे माखानिड़े दिए चले जाब इन उभय प्रांत नए न क्योंकि कर तुष्ट देखे সামনে নির্বাচন আসতেছে কত বড় বড় বুজুর্গ দেখবেন আল্লাহর অলিদেরকে দেখবেন কত বড় বড় আল্লাহর করে আসতেছে তো নিয়ে আসতেছে কত আল্লাহর বুজুর্গদেরকে দেখতে পারবেন তখন দেখবেন হুজুরা কত দিচ্ছে মন্দির ভালো না ওখানে না যে এখানে যান এই ঘরে যান বাংলাদেশের একজন আলম সম্পর্কে কয়েকদিন আগে বিস্তারিত আলোচনা আসলো আলোচনা আসলো আমাদের কাছে যে সে কেন এই কাজটা করছে সে কেন এই দলের সাথে মিশে গেছে ওই দলের সাথে বলছেন যে উনি আমাদেরকে নির্বাচনের আগে এই দলে ভোট দিতে বলেছেন তার কয়েকটা কারণে এটা প্রকাশ করেছেন মাত্র কয়েকদিন আগে কি কি বলছে যে তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যদি নির্বাচনে আমরা বিজয়ী হয় আপনাকে দেশের গ্র্যান্ড মুক্তি বানাবো আমরা রাষ্ট্রীয় প্রধান মুক্তি রাষ্ট্রীয় প্রধান মুক্তি সাহেব বানাবো দ্বিতীয় তাকে দেওয়া হয়েছে যে বায়তুল মুখারমের ক্ষতি আপনাকে বানাবো তার কেন হচ্ছে বায়তুল মোকাবারোমের খতিব সরকারি ভাতা প্রাপ্ত একজন সচিবের মর্যাদা রাখে সচিব যা পাবে তাই তোমার সচিব তাই পাবে রাষ্ট্রীয় এই দুইটা পদ এই দুইটা পদের জন্য মানুষকে সোজা বলছে নোয়ালামের কিস্তির ওই নৌকার মধ্যে তোমরা সবাই দিয়েছি সবাই দিয়ে কেন করলো দুনিয়াতে ওদের প্রতিদান ওই দিন জুমার পরে সে আল্লাহকে কেঁদে কেঁদে বলতেছে আল্লাহ ভুল তো করেই ফেলেছি আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ তুমি তো জানো ভুল তো কুয়াই পালাইছি আর জামোটা কোথায় খুব জুমার লম্বা ভিতরে খুব কাঁথে আল্লাহ ভুল তো কুইজাই পালাইছি কি আর করানো পরে এই ভুল ক্ষমা পাওয়ার যোগ্য নয় কারণ এটা জেনে বুঝে ভুল করা জেনে বুঝে এটা ভুল করা এই ক্ষমা পাবে না এই ক্ষমতা কথা না তো এটা হচ্ছে কুপুরিমূলক ক্রিয়া কুপুরিমূলক এই দিয়ে দবা করে ফিরে আসতে পারে যেমন কিছু সংখ্যক মুনাফিকের ঘটনা এমন ঘটেছিল আল্লাহ রসুসাল্লাহ সময় যখন তারা জানলেন যে আমার ব্যাপার তো আল্লাহ রসুল জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তারা তো জানিয়ে দিয়েছেন সাথে সাথে তারা দবা করে একদম ফিরে চলে এসেছিলেন একদম খাঁটি মুমিন হয়ে গিয়েছিলেন এ হচ্ছে কুপুরিমূলক ক্রিয়া দ্বিতীয়দের রিয়াটা হচ্ছে মুমিনদের নিয়াটা হচ্ছে কেমন মাঝে মাঝে আসে সে এবার এবার থেকে আল্লাহ থেকে কিন্তু কখনো কখনো এটা চলে আসে কখনো কখনো এটা চলে আসে কুপুরিমূলক ক্রিয়ার কারণে ওর জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আমূল জাল্লাহ মানব তারা বরবাদ করেছিলেন ও কিছুই পাবে না অন্য অন্য আমল আমলগুলো মনে করেন সালাতের ক্ষেত্রে ও রিয়া দেখিয়েছে কিন্তু ওর জীবনের হজ বরবাদ হয়ে যাবে হজের মধ্যে ও রিয়া দেখিয়েছে পুকুরিমূলক রিয়া ওর মধ্যে চলে এসেছিল ওর জাকাত বরবাদ হয়ে যাবে ওর ইসলামী জীবন যাপন বরবাদ সব নষ্ট হয়ে যাবে কোন প্রতিদান পাবে না সারা জীবনের মধ্যে রিয়াটা চলে এসেছে সেই এবাদতটুকু আল্লাহ তারা নষ্ট করে দিবেন ততটুকুই মনি তো দিনী মাস দিতে বসেছেন বসার পরে ভাই সভব করেন উনি এখন কত সুন্দর সুর করে করে বলতেছে এই করছে সেই করতে কেন মানুষ জানবে এই ক্লাসের ভালো ছাত্রীতে যা প্রদক্ষিণ করতে থাকে তারা এসে সেই মসজিদটাকে ঢেকে ফেলে আল্লাহর কাছে তারা প্রশংসা যখন করে আল্লাহর কাছে তারা এদের জন্য তাজবি করে এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে শেখবার করতে থাকে এবং আল্লাহর কাছে এদের বক্তব্য পেশ করে এইখানে মনে করেন আমি আর আপনি আমি আর আপনি বলছে আমি শুনছেন আপনি আপনি বলছেন শুনছেন আমরা শুনছি আমরা এই আমার আপনার মধ্যে যদি এইটু আপনার ভিতরে কোন ধরনের রিয়া চলে আসে তাহলে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাব এর প্রতিধান যা পাওয়ার কথা ছিল আল্লাহ তালা এর প্রতিধান বিন্দু মাত্র দিলেন না কিন্তু অন্য অন্য এবাজত গুলো ঠিক থাকবে অন্য অন্য কেন ঠিক থাকবে কারণ আপনি প্রতিধান আল্লাহ তারা অন্য কারো কাছে চান অন্য কারো কাছে চান আপনি সন্তুষ্ট আল্লাহ সাহান্য কাউকে করতে চাননি আল্লাহ সন্তুষ্টিও চাননি এইখানে বিষয়টা হচ্ছে এই লোকগুলা যেন আপনার জ্ঞাপন করে আপনার বিষয়বস্তুটাকে জ্ঞাপন করে বলে এজন্য এই জন্য এই হবে মুহিনের রিয়া সেটা হচ্ছে সালাতের মধ্যে যদি চলে আসে তাহলে ফলাতটুকু নষ্ট হয়ে যাবে জাকাতের মধ্যে যদি চলে আসে তাহলে জাকাতটুকু নষ্ট হয়ে যাবে এই যে রমজান মাস দেখবেন জাকাত নিতে গিয়ে পারাপাড়ি করে কত মানুষ মারা যাচ্ছে জাকাতে শাড়ি দিচ্ছে কে বললো জাকাতের শাড়ি দেওয়া হচ্ছে হারাম আমাদের জাকাতের শাড়ি দেয় না হচ্ছে হারাম জাকাতের ছাগল দেয় এটা হচ্ছে জাকাত দিচ্ছে ছাগল দিয়ে ও মানের জাকার দিচ্ছে শাড়ি দিয়ে কে বললো তোমাকে শাড়ি দিতে কোথায় পেয়েছি কেন দিচ্ছে মৌলবীর ফটো এটা জাকাতের আবার শাড়ি দিয়ে মার্কেটের জাকাতের শাড়ি জাকাতের চালাতের দিয়ে দিয়ে ইচ্ছা তাই করবে আড়াল কাজে ব্যবহার করবে যাকাতের আবার শাড়ি কিসে এই শাড়ি দেওয়ার আগে কি করে ক্যামেরাম্যান আনো ফটো আনো টিভি ক্যামেরা ওটা সেটা আনো এনে টেনে এরপরে ওই লাইনের মধ্যে মানুষ পড়তে গিয়ে সাতজন আটজন প্রতি বছর মারা যাচ্ছে বরিশালে এক লোকের বাড়িতে ডাকাতি হচ্ছে ডাকাতি খুব মানুষ ছেলেরা দেশের বাইরে থাকে একশো দুই স্বর্ণ নিয়ে গেছে কিছুদিন আগের কথা নিয়ে যাওয়ার পরে তার বাড়িতে ডাকাতি হচ্ছে এটা সে পত্র ইয়েছে থানা মিডিয়া সব জায়গায় বলছে বলার পরে এই তো টিভি ক্যামেরার ভিড় তারপরে এসে জমানো হয়েছে পত্রিকার সাংবাদিক টিভির ক্যামেরা সাংবাদিক সব এসে এসে তার ছবি হ্যাঁ দিন পরে তারা সবাই বলতো আমরা টেলিভিশনে দেখা যাচ্ছে জীবনের টেলিভিশনে দেখা এইটাই এই আনন্দের চোখে ওর স্বর্ণ গেছো কোনো টেনশনে বলতে স্বর্ণ গ্যাসের জায়গা কোনো সমস্যা নেই জীবনে টিভিতে পারতাম না কিন্তু বাংলাদেশ সবগুলো টিভিতে আজকে আমরা দেখা দেখো যদি জিকিরের মধ্যে চলে আসে জিকির টুকু বরবাদ ওয়ার্জের সময় চলে আসলে ওয়ার্ড টা বরবাদ কোরআন তোলা সময় চলে আসলে কোরআন তোলা বরবাদ ফালাদের মধ্যে চলে আসলে ওই ফালাদুকু বরবাদ বরবাদ হয়েছে হচ্ছে মুমিনের রিয়ার হুকুম তো এই রিয়া মানুষকে কুড়ে খায় কুরে কুরে কুরে করে খায় খেতে খেতে মানুষকে মূর্তি পুজো বানিয়ে দেয় মুমিনের রিয়া থেকে যদি কোন ধরনের কুপুরিমূলক রিয়া চলে আসে অল্লাহ কি শুরু হইলো তোমাদের এখন ঘুরতে পারলাম না छोट रिया मु रियास के कुपुर मानुष के मूर्ति पुजक बन मूर्ति पूजक बन देखें नर आगे अध्याय अल्लाह तबा बोन तुम्हें गए दाइयी ओ मस्जिदे तुम्हें जासूल बढ़ा सलाब रसुल्ला কিন্তু আল্লাহ মেফাজত করতেন তিনি আল্লাহর কাছে তাকে সেখানে মুনাফিকদের মসজিদ আপনি কখনোই দাঁড়াবেন না কত কঠিন বিষয় কত কঠিন বিষয় মুনাফিককে তার এই কুকুরি যখন জানা হবে তখন তার সাথে কোন ধরনের সম্পর্ক থাকবে না সব সম্পর্ক বাদ হয়ে যাবে সব সম্পর্ক বাদ হয়ে যাবে আল্লাহ রসুল আমরা এই আয়াতের অর্থ অর্থ দিয়ে বুঝি শুধুমাত্র নবী আমাদের মতো মানুষ তাই না নবী তৈরি না মাটি তৈরি বা দলিলটা কি দলিল হচ্ছে সুরা কাহের সেই শেষ আয়াত বা সুরা কাহের শেষে আয়াত হচ্ছে নবী আমাদের মতো মানুষ এই দলিল নবীর তৈরি না নবী হচ্ছে মাটি তৈরি এই আয় আছে তার দলিল মাটি বলতে কোনো কিছু উল্লেখ নাই মাটির উল্লেখ আছে জমিনের কথা নেই তোর কথা নেই মাটির কথা নেই কোরআন বুঝতে হবে যতগুলো দিক দিয়ে কোরআন বোঝা যায় ততগুলো দিক দিয়ে কোরআন আল্লাহ বলেন যে আমি বলে দাও ইননা মা আনা বাশারুম মিসরকুম আমি তোমাদের মত মানুষ ইউহারি আলাইয়া আমার কাছে وحي করা হয় আননা ইলাহুকুম ইলাহ ওয়াহিদ মিসর তোমাদের ইলাহ এবং আমাদের ইলাহের একই আমি তোমাদের মতই মানুষ কিন্তু আমার কাছে وحي করা হয়েছে কি তোমাদের ইলাহ এবং আমাদের ইলাহ হচ্ছেন একজন দেখো এই ইলাহ দেখো তোমরা দ্বিতীয় কোন ইলহাকে নির্ধারণ করতে চা তোমরা দ্বিতীয় কোন যেমন একজন দ্বিতীয় কোন ইলাস আনতে যেও না দ্বিতীয় ইলা কি ওই যে আপনার মনে মনে চাচ্ছে মানুষ আপনাকে খুব ভালো বলুক ওই যে মনে মনে চাচ্ছে আমি মানুষের থেকে কিছু প্রশংসা শুনি ওই যে মনে মনে আপনি মানুষের কাছে প্রতিদান চেয়েছেন প্রতিদান যদি কেউ দিতে হয় তাহলে আমি তোমাদের মতো তখনই থাকবো তুমি তখনই আমাদের আমার মতো থাকবা তোমরা যখন আমার মতো করে তোমরা এবাদত করবা নবীর এবাদতে কোনদিন কোনো রিয়া এসছে কোন রিয়া তোমাদের মতোই আমি কেমন আমার এবাদতে যেমন রিয়া নাই তোমাদের এবাদতটাও হওয়া উচিত ঠিক কেমন এই দিক দিয়ে তুমি আর আমি হচ্ছি এক এই দিক দিয়ে তুমি আর আমি হচ্ছে এক তুমি যদি আমার মতো এবাদত করো তাহলে তুমি হচ্ছে আমার মতো তুমি হচ্ছে আমার মতো যদি আমার মতো এবাদত করো আমি যেমন এক ইলাহের এবাদত করি এক ইলাহের কাছেই শুধুমাত্র প্রতিদান চাই এক এলাইয়ের কাছে আমি শুধুমাত্র এর কল্যাণমূলক সবগুলো প্রতিদান আমি তার কাছেই চাচ্ছি তিনিই আমাকে দেখো মানুষ আমাকে রেখুক এটা উদ্দেশ্য নয় তিনি আমাকে দেখুক তিনি আসে আজ দিনের থেকে আমাকে দেখছেন তুমি যদি এমন করে দেখো তাহলে তুমি আমার মতো মানুষ বুঝতে পারছেন নবীর বিষয়বস্তু কি এখানে শুধু মাটির তৈরি না নবীর তৈরি বিষয়টা এখানে না আমি যেমন এক আল্লাহ এবার করি এক আল্লার কাছেই প্রতিদান চাই এক আল্লাহর কাছে সার্বিক বিষয়কে আমি নিবেদন করি তুমি আর আমার দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে আমার কাছে ওয়াই করা হয় যে তোমার এবং আমার ইলাস যেন একজনই হয় এই ওয়াই করা হয় তোমার এবং আমার ইলাস যেন একজনই থাকে দ্বিতীয় যে তোমাদের জীবনে যাতে দ্বিতীয় কোনো ইলাস না একজন ইলাহের ইবাদত করবো এই ওয়াহিটুকু আমার কাছে করা হয় আমি তোমাদের মতোই মানুষ তোমাদেরকে যেই পদ্ধতিতে সৃষ্টি করা হয়েছে আমাকেও ঠিক সেই পদ্ধতিতে সৃষ্টি করা হয়েছে একই পদ্ধতি আমাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমার কাছে যাতে করে তোমার এবং আমার ইলাস দ্বিতীয় কেউ না যে ব্যক্তি এই আশা করে যে তার রবকে সে দেখবে রবের সাথে সে সাক্ষাৎ করবে রবকে দেখবে রবের সাথে সে সাক্ষাৎ করবে এই আশাটা যে পোষণ করে এই আশা যে ব্যক্তি পোষণ করে রবের সাথে সাক্ষাৎ আল্লাহ আকবর কালাম আল্লা সাক্ষাৎ করতে চাইলেন সাক্ষাৎ করতে চাই আল্লাহ কি বলেছেন না তারানি তুমি কখনোই ওকে দেখতে পাবে না তারপরে কি তারপরে হচ্ছে হুজুরের ক্ষেত্র শুরু ওই পাহাড়ে যাও পাহাড়ে গিয়া এই করো ওই করো সেই করো মোটা ওইখানে গিয়া ডাকি খা রে খোদা হুজুর বৈরবী পাহাড়ে গিয়ে আল্লাহরে এরপরে কেসটা শুরু কিন্তু আমরা সমানমতায় বসে আমাকে দেখতে পারবে না যদি দেখতে চাও পাহাড়ে চলে যাও ওইখানে গিয়ে তুমি যদি অটল অঞ্চল আমি দাঁড়িয়ে থাকতে পারো মনে করবো আমাকে দেখছো যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি বলছেন যখন তার জ্ঞান ফিরে আসলো তখন তিনি কি বলছেন টুবু তুই আল্লাহ তোমার কাছে করছি কিসে থেকে দরকার করছি অপরাধটা কি अपराध अल्लाह के देखते चावार अपराधा कर आल्ला के देखते चाव दुनिया जीवन एटा कि भलो कर बुझे दुनिया जीवन आल्ला के देखते चाव की दुनिया जीवन आल्ला के देखते चावल अपराधते चाहें अपराधा बुझतेल्ला शिक्षा दीचन যে তুমি যাও এখানে গিয়ে যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে বুঝবা যে তুমি আমাকে দেখছ উনি গেলেন যাওয়ার পর উনি জানেন না যে তার পরের ফলাফলটা কি হবে উনি তাকালেন পুরো পাহাড় ভরসীভূত হয়ে গেল উনি তখন গেলেন এই অবস্থা দেখে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান যখন ফিরে আসছে বলছেন আমি তোমার কাছে দাবা করছি তোমার কাছে অবাক করছি কেন অপরাধ কি করেছিলেন শুধু দেখতে চেয়েছিলেন এবং তার উপর তিনি বলছেন প্রথম মুসলিম আল্লাহ আমি প্রথম মুসলিম আমি এখন ইসলাম কবুল করলাম আমি হচ্ছি এটি প্রথম মুসলিম আল্লাহ আমি তোমাকে দেখতে চেয়েছিলাম এটা আমার অপরাধ ছিল আমাকে ক্ষমা করে দাও আমি মুসলিম হয়ে যাচ্ছি মা করে দা আমি মুসলিম হয়ে যাচ্ছি দুনিয়া জীবন আল্লাহকে দেখতে চাওয়া হচ্ছে অপরাধ কিন্তু তবলিগি বুজুর্গেরা একশতবার দেখে দেখে একশতবার দেখেবার রহমদুল্লাহ আল্লাহকে দেখা আর আমাদের হজরত ইসলাম বুজুর্গরা আল্লাহকে এখন টয়লেটে দেখে বাথরুমে দেখে সাজাইল সাদা কাছে মৌলবী ডাকারিয়া জমক এক আল্লাহ রহলি ছিল আল্লাহ রহলি বারো দিন পর্যন্ত এসেঞ্জা করে না টয়লেটে যাচ্ছে না কথার রোগ হয়ে গেছে কি ব্যাপার তুমি টয়লেটে যাচ্ছ না কেন বলছে কি করে যাব টয়লেটে যেখানেই যাই ওখানে আল্লাহ নূর দেখতে পাই বাথরুমে গেলে আল্লাহ নূর দেখতে পাই মোতায়াম দেখতে চাইলেন তাতেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন দেখতে পারলেন না উঠে তো করছেন আর এই বুজুরগুলো টয়লেটে গেলে আল্লাহকে দেখে সবসময় তো দেখে দেখে টয়লেটে গেলেও আল্লাহকে দেখে আর চরমনায়ের গুজুরা হচ্ছে আল্লাহর সাথে একাকার হয়ে বিলীন হয়ে যায় সত্তাগত মিলে যায় তাস্তিরে রোহুল মাহানি ইসলামিক কন্ডিশন থেকে ছেড়েছে অনুবাদ ওখানে একটা আয়াতে চূড়া বাকার একটা আয়াতে লিখেছে বান্দা এবারও করতে করতে একটা পর্যায়ে গিয়েছে আল্লাহর সাথে সত্তাগত ভাবে মিলে যায় পরে আর কোনো পার্থক্য থাকে না কোনটা আল্লাহ কোনটা বান্দা পার্থক্য থাকে না একাকার হয়ে যাচ্ছে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতে চাওয়া হচ্ছে অপরাধ চৌধুরী আল্লাহকে দেখতে চায় সাথে সাথে ইসলাম কবুল করতে হবে আর আব্দ সাহেবের সে মরিদ হাফিজুরের কলিবাদ ছিল ওই প্রতিদিন আল্লাহকে দেখে প্রতিদিন আল্লাহকে দেখে বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল প্রফেসর সবসময় সে আল্লাহকে তদ্বিদ দিচ্ছে এই করছে সেই করছে কত হুজুরা য্লা কে দেখেন প্রথম মুসলিম আমি দেখতে চেয়েছিলাম দেখতে চাই কুকুরের মধ্যে প্রবেশ করবে দেখতে চাইলে সে কুকুরের মধ্যে প্রবেশ করবে কেউ যদি তার ঘরের সাক্ষাৎ কামনা করে এই সাক্ষাৎটা কখন হবে কে আমাদের কে আমাদের ময়দানে রবেন সাক্ষাৎ পাওয়া সেখানে দেখবেন সেখানেও আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ আল্লাহ করেছেন পরীক্ষার জন্য কেমন মোহিনদের ইমানের পরীক্ষাটা কে হবে আল্লাহ তু আহ আদিতে এসছে যে আল্লাহ তুরালা কেমন দিন প্রথমে ভিন্ন একটা রূপ নিয়ে মোহিনের সামনে এসে উপস্থিত হবেন ভিন্ন রূপ আল্লাহ হজিরা জেল এই রূপ নয় ভিন্ন একটা নিয়ে মুমিনের সামনে এসে উপস্থিত হবেন উপস্থিত হওয়ার পরে তিনি বলবেন যে আমি তোমাদের আল্লাহ কিন্তু রূপটাকে পরিবর্তন করে আসবেন উনি আল্লাহ কিন্তু রূপের পরিবর্তন থাকবে তার আকৃতি প্রকৃতির পরিবর্তন থাকবে ভিন্ন আকৃতিতে আসবেন এসে বলবেন আমি আল্লাহ তখন মুমিনরা বলবে শুভ আমার আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ তুমি হচ্ছ পবিত্র আমরা তোমাকে আমাদের আল্লাহ হিসেবে জানি না তুমি চলে যাও এখান থেকে তুমি এখান থেকে চলে যাও তুমি আমাদের আল্লাহ নও আমরা এই রূপে আল্লাহিনি চিনি তুমি এখান থেকে চলে যাও তুমি আমাদের আল্লাহ নাও এবং আমরা আল্লাহ কাছে তোমার থেকে আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি আত্ময় চাচ্ছি সে আমাদের দিনে যার একটা পরীক্ষা না কথা শুনো আল্লা সুলান ও তার আকৃতিটাকে চেঞ্জ করে অর্জিগান আকৃতি নিয়ে আসবেন তখন মুমিন্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে একা ধরে তাকিয়ে থাকবে কত সময় পার হয়ে যাবে একা সাপ দিবেন আল্লাহকে স্বাদ না মুমিনদের প্রথম প্রতিদান আল্লাহকে তারা যখন দেখবে তার দুনিয়ার জীবনে যে কষ্ট হয়েছিল এই কষ্ট সব ভুলে যাবে দুনিয়ার জীবনে চলাটা কষ্ট না আর দুনিয়ার সৃজনুল মুভমিন অথচ বলেননি এমনি এমনি বলেননি আর দুনিয়ার সৃজনুল মুভমিন আপনি মুমিন হয়ে চলাফেরা করছেন দেখেন এই পৃথিবীটাই আপনার জন্য কারাগার দায়ী আছি সমাজের লোক খারাপ কথা বলছে যুবক দাঁড়িয়ে যাচ্ছে ওর বাপ মা ঘোরে জোর করে শেষ করা হয়েছে সকালবেলায় উঠে আপনি আপনি বুঝবেন না যে দুনিয়া আপনার জন্য কারাগার দাঁড়িয়ে রেখে দেখেন আপনি আবার ইনকাম করতে যাচ্ছেন আপনার জন্য দুনিয়া কারাগার হয়ে যাবে ওই ব্যবসায় যাবো দেখতে ওইখানে সমস্যা এই ব্যবসায় আসতেছি দেখতে এখানেও সমস্যা ওই ব্যাংকে যাবো টাকা রাখতে ওইখানেও দেখি সমস্যা ওই জলের সাথে মিশতে যাবো দেখি ওখানেও সমস্যা এই মানুষের সাথে মিলে মিশে ইসলামী কাজ করতে যাবো দেখি এখানেও সমস্যা কোথাও পেতে পারছি না মনে হচ্ছে আল্লাহবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে আল্লাহ আমি আর থাকতে পারছি না আল্লাহ তুমি আমাকে তুলে নাও আমি আর থাকতে পারছি না চতুর্দিক থেকে আমার আবদ্ধ করে ফেলা হয়েছে আর থাকতে পারছি না আল্লাহ চোহান তাকে উঠিয়ে নিলেন মৃত্যুবরণ শুনলেন জন্য কারাগার দুনিয়ার জীবন ইসলামী জীবনযাপন করতে চাচ্ছেন ওইখানে গিয়েও আপনি পারছেন না ওখানে গিয়ে পাচ্ছেন না কোরআন আদিব আপনি পড়তে যাচ্ছেন সব প্রকাশনী কোরআন আদিবেন আপনি পড়তে পারছেন না আপনি গোমরা হয়ে যাচ্ছেন এগুলো কারাগার নয় বুঝতে পারছেন না এগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন টেকনোলজি নিয়ে মেডিকেল সায়েন্স নিয়ে সেটা নিয়ে ওইখানে কারাগার নয় কারাগার কি দিয়ে কারাগার এই হচ্ছে কারাগার সব বড় জায়গায় সে চলতে না এই দুনিয়ার জীবনে যত কষ্ট রিপোর্ট আপোর্ট মামলা মোকদ্দমা হচ্ছে মানুষ মানুষকে কারাগারে নিশ্চিপ্ত করছে ক্ষুধার কষ্ট এই কষ্ট সেই কষ্ট এই সব কষ্ট ওই মুহূর্তে ভুলে যাবে যখন আল্লাহকে দেখে ফেলবে আল্লাহ তোমাকে দেখার এই সার থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না মুমি তার জীবনের সব কষ্ট ভুলে যাবে ব্যথাগুলো ভুলে যাবে কোন ব্যথাই তার মধ্যে থাকবে না সে ভুলে যাবে যে দুনিয়ার জীবনে সে কষ্ট করে চলেছিল দুনিয়ার জীবনটা তার জন্য কারাগার হয়েছিল সে ভুলে যাবে সেই মুহূর্তে আল্লাহকে আর আল্লাহ সুবহানের দিন এক শ্রেণীর মুহিনের থেকে পর্দা ঢেলে দিবেন তারা আল্লাহ কে দেখতে পাবে না সেদিন আল্লাহ সুবহান ও সামনে পর্দা ঢেলে দিবে তাকে দেখতে পারবেন না শ্রেণী মানুষ এক মুমিন যারা এই রিয়া মিশ্রিত আল্লাহকে দেখতে পাবে না আল্লাহ তাল্লাহ হেজাব করে ফেলবেন পর্দা ঠেলে দিবেন পর্দার এপার থেকে যেমন ওপারে দেখা যায় না তারাও দেখতে পাবে না তাদের থাকবে থাকবে দুনিয়ার জীবনেও তাদের কষ্ট কষ্ট চলতেই থাকবে আল্লাহ এর টার্গেট থাকতে হবে প্রতিদান নিব কার থেকে আল্লাহর কাছে দুনিয়ার কোন কারণে আমি আল্লাহর এবাদত করছি না এবার প্রতিদানটুকুই পাবো আল্লাহর কাছে মানুষ আমাকে খারাপ বলতে পারে কিন্তু আমি এর প্রতিদান আল্লাহর কাছে অংশীদার সাব্যস্ত করবে না রবের এবাদতের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না দুনিয়ার কোনো মানুষকে না কোনো মালায়িকা না কোনো জিনকে না কোনো নবীন কে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না পরিপূর্ণ अल्लाह इबादत करना चलावा भाषा उभये अल्लाह और इमी हादी गो हदीस गुरु पवित्र मुर्शिकर शरिक मुश्रिक समस्त विषय अंशीदार सब्यस्त करके एकदम पवित्र माना नी যে ব্যক্তি এমন কোনো এবাদত করে যে এবাদতে আমার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা হয় এই শ্রেণীর মুশরিককে তারাক্তু হু অশির তাকেও আমি ছেড়ে দেই এবং তার আমল আমি ছেড়ে দেই আমি তাকেও বর্জন করি মুশ্রিককে আমি বর্জন করি মুশ্রিক আমার হেফাজতে থাকে না মুশ্রিক তার এবাদতের কোনো ফলাফল আমার কাছে পাবে না কিছুই পাবে না এবং তার আমলগুলোকেও আমি বর্জন করি কারণ শিরিক করার জন্য আমি তাকে পাঠাই নাই আল্লাহ দেখাবার জন্য সালাত করে সে করলো অনান্তরা যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য সাদাটা দিলো ফায়রাত করলো সে শিরক করলো আমান সামায়ুরাই ফাকাদ আশরাকা এবং যেটি লোক দেখাবার জন্য সিয়াম পালন করলো সে শিরক করেছে লোক দেখাবার জন্য সিয়াম পালন করলো সে শিরক করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইন্নাল্লাহা আযযাও ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইন্নাল্লাহা আযযাও জাল্লা ইয়াকুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনা খায়রু কাসিমিন লিমান আশরাকা যেমনই হোক না কেন তার এবাদত আল্লা সালা কবুল করবেন না এবং তিনি বলছেন যে প্রতিদান দাতা হিসেবে আমার চাইতে উত্তম প্রতিদান দাতা আর কেউ নেই আল্লাহ চাইতে উত্তম প্রতিদান দাতা আর কেউ নেই তিনি হচ্ছেন উত্তম প্রতিদানদাতা উত্তম প্রতিদানদাতা এই মুস্রিক রিয়াকারী মুশ্রিক যারা লোক দেখাবার জন্য বলছেন তিলকা আজিল তিলকা আজিল এরা হচ্ছে অতি তাড়া করে ফেলছে তার প্রতিদানের ক্ষেত্রে অতি তাড়া করে ফেলছে তার প্রতিদানের ক্ষেত্রে আবু তাহিদ রবি বর্ণিত আছে তিনি বলছেন যে আল্লাহ রসুল যে আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের সংবাদ দিব না যেই বিষয়টা আমার কাছে দাজ্জালের চাইতেও বেশি কঠিন মাতৃ দাজ্জালের চাইতেও বেশি কঠিন দাজ্জাল যখন আসবে মুমিন্দা তখন কাফের হয়ে যাবে मुमिन थाक से कपे कि मुमिन शुमी संख्यक मुमिन दर्जल संप्रक्त छो दर्जाल सम्पर्ण ना तीन दर्जल से राम दर्जाल चाहते कठिन से संबंधा कुलू खाफिर दर्जल भयत चाहते भय विषय हमेशा गुप्त शिख दर्जल भयत चाहते भयता हम गुप्त शिव গুপ্ত শিখকে ব্যাখ্যা সুন্দর করে সে আদায় করছে দাঁড়িয়ে আছে তো আছেই ও রুকুতে যাচ্ছেই না রুকুতে গিয়েছে তো ও না সে গিয়েছে তো ও না ও আছেই ওখানে পড়ে আছে ওখানে পড়ে আছে ওখানে পড়ে मानुष के देखारे दादाएर चाहते बस कठिन सम्मान के उपस्थिति আল্লাহ তালা এই মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন এই জন্য যাতে করে তিনি জেনে নিতে পারেন পরীক্ষা নিতে পারেন কে আমলের দিক থেকে উত্তম আমলের দিক থেকে কে উত্তম কার আমলটা সুন্দর আল্লাহ জানতে পারেন এই আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন হায়াত এবং মাউথ কে আল্লাহ তালা এই জন্যই সৃষ্টি করেছেন কার আমলটা উত্তম কার আমল বেশি এটা দেখার জন্য আল্লাহ আল্লাহতলা সৃষ্টি করেননি কোয়ালিটি দেখার জন্য আল্লাহতার সৃষ্টি করেছেন কোয়ান্টিটি দেখার জন্য আল্লাহ তালা বৃষ্টি করেনি বর্ণনার দিক থেকে কত বেশি রাতের পর রাত হাজার টাকা পরে আর সবাই বলে আল্লাহ আমাদেরকে তার মতো বুজুর্গের মতো দাও পাঁচশো টাকার পরে বলে আল্লাহ মতো করাতে অফিস দাও ও সারা জীবন দোয়া করে গেল আল্লাহ তালা ওকে একবারও দেন ও পর্যন্ত ঘুমাই থাকে এসার পরে ফাজালে সালার পরে ফাজে আলে নামাজ পড়ে আর বুজুর্গের নামাজের বর্ণনা দেয় বর্ণনা দেওয়ার পরে বলে দোয়ার মধ্যে আল্লাহ তাদের মতো করে একশো টাকা এক হাজার টাকা পড়াতে দাও আর আল্লাহ রসুল্লাহামের মতো করে সবাই পড়াতে দান করো কথা বলে না আল্লাহ কোয়ালিটি সম্পন্ন সাবিদের এবাদত ছিল কোয়ালিটি সম্পন্ন যার মধ্যে কোনো ধরনের রিয়া ছিল না লোক দেখানো লোক কথা বলতে কিছুই ছিল না মুমিনদের এবাদত হবে কোয়ালিটি সম্পন্ন মুমিনদের এবাদত কোন দিন কোয়ান্টিটিতে ধরা পড়বে না আল্লাহ তালা আমাদেরকে উত্তম কাজ দান করেন আল্লাহ আল্লাহ বিশুদ্ধ আমল থেকে সুস্থ দান করেন আল্লাহ আমাদের এলমে বারাকাত দান করেন আল্লাহ আমাদের আমলে বারাকাত দান করেন আল্লাহ আমাদের রিজকে বারাকাত দান করেন আল্লাহ আমাদের পরিবার বারাকাত দান করেন আল্লাহ আমি se bawana in hundredj la